আয়সা রদেলাহতু আলহ্ন বর্ণিত তিনি বলেন লোকেরা তাদের হাদিয়া পাঠাবার ব্যাপারে আমার জন্য নির্ধারিত দিনের অপেক্ষা করত উম্মু সালামা রদেলাহতু আলহান্নাহা বলেন আমার সতীনগণ একত্রিত হলেন ফলে উম্মু সালাম্মা রদেলাহতু আলহ্নহা বিষয়টি তার অর্থাৎ সালাল্লাহ সাল্লাম এর নিকট উত্থাপন করলেন কিন্তু তিনি ব্যাপারটি এড়িয়ে গেলেন